আইটা উল্লেখ যোগ্য ঘটনা হচ্ছে হেলফুল ফুদুল খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা রসুল ইসলাম তখন ইয়াং আর রসুল ইসলামের ওই সময় জাবিদ আল ইয়ে জাবিদ নামে একজন ব্যক্তি ছিলেন যিনি ব্যবসায়ী ছিলেন তো মক্কার কুরাইশদের মধ্যে থেকে আল আসবিন ওয়াইল নামে একজন ব্যক্তি তাকে পরামর্শ দেয় যে তুমি তোমার মালপত্রগুলি আমাকে দাও আমি মক্কায় এসে এগুলি বিক্রি করে তোমাকে বসে দিয়ে দেব তো তার ভরসায় জাবেেদ ইয়েমেন থেকে মালপত্র নিয়ে মক্কায় আসে মক্কায় এসে এই আল আস সে করে কি মালগুলিকে বিক্রি করে টাকাগুলিকে মেরে দেয় এবং বলে অনেস্টলি বলে যে দেখো ভাই আমি তোমাকে তোমার পয়সা দিব না আর তার কারণ সে ভাবে যে আমি এর পয়সা দিব না তো ভিন দেশি মানুষ এখানে কি করবে তো চলে যেতে বাধ্য হবে তো চলে যাও আমি তোমার পয়সা দিব না কিন্তু যাবেদ চলে যায় না সে মক্কার একটা গুরুত্বপূর্ণ জায়গায় পাবলিক প্লেস থাকে না কিছু তুই ওই জায়গায় গিয়ে কুরাইশদের উল্লেখ করে বলতেছিলেন যে ও কোরাইশ আমি তোমাদের এলাকায় মেহমান আমার মাল তোমাদের লোকেরা ছিনিয়ে নিছে আমার প্রতি অবিচার করছে তোমরা কি এই ধরনের অবিচারকে সহ্য করবা তোমরা কি এইরকম জাতি যারা অবিচারকে সহ্য করো তোমরা কি এইরকম জাতি যারা তাদের প্রতিবেশী এবং মেহমানদের উপর জুলুম হলে এটা সহ্য করো এরকম টাইপের কিছু ইমোশনাল কথা বলা শুরু করলেন তো সেইখানে কোরআশদের যে বিভিন্ন উপগোত্রীয় গোত্রীয় লোক ছিলেন তাদের মধ্যে এটা বেশ অনুভূতি তৈরি হয় এবং তারা সবাই বলে সিদ্ধান্ত নেয় যে এটা একটা সমাধান দরকার কারণ এরকম ঘটনা প্রায়ই ঘটতেছে তো সেই জন্য তারা আবদুল্লাহ বিন জাদানের ঘরে আবদুল্লা বিন জাদান নামে আরব এক গোত্র একটা কোরাইশ গোত্র একজন ব্যক্তি ছিলেন যিনি আসলে এইসব সোশ্যাল ওয়ার্কের ব্যাপারে বিখ্যাত ছিলেন ভালো ভালো কাজের ব্যাপারে খুব বড় উদ্দেগ নিতেন এই এবং মুরব্বী ছিলেন এই জন্য তার সম্মানে তার বাসায় এটা ইয়া ডাকেন সভা ডাকেন এবং এই সভা সিদ্ধান্ত হয় যে এরপর থেকে আমরা এরকম কোনো কিছু হইলে সবাই মিলে এটার পক্ষে যে মজলুমের পক্ষে থাকব এবং যে জুলুম করছে তার বিরুদ্ধে চলে যাব। তো রসুল বলেন যে আমি আমার চাচার সাথে সেই মজলিসে উপস্থিত হই এবং আমি সেই মজলিসে একজন সাক্ষ্য ছিলাম তো এই সাক্ষ্য বলতে ওই মজলিসে হাজির ছিলেন এটাও হতে পারে এমন কি ওই মজলিসে যে সিগনেচার হয়তো হয়েছে সেই সাক্ষ্য হতে পারে আল্লাহ ভালো জানেন তো তিনি বলেন যে এটা এত ভালো মজলিস ছিল যে এখন আমার উপরে ইসলাম আসার পর ইসলামের ওই দায়িত্ব আসার পর অর্থাৎ উনি নবী হওয়ার পরে এখনো যদি আমার সামনে এইরকম পরিস্থিতি আসে আমি এটাকে গ্রহণ করব। এইরকম অফার যদি আমার সামনে আসে এইরকম আহ ট্রিটি ব্যাক্ট এগুলির ব্যাপারে যদি কোনো সম্ভাবনা আসে আমি এটাকে গ্রহণ করব এবং এটা থেকে কোন রকম ছাড় ইয়ে করবো না পরিমার্জন পরিমর্ধন করবো না আহ স্নাল মুসলিম যেকোনো মুসলিম আহ তার সামনে যে কোনো ভালো কাজ হবে সেটাকে সে গ্রহণ করবে চাই সেই ভালো কাজ সে ভালো উদ্বেগ অমুসলিম দ্বারা হোক আর যাই হোক আবল আব্দুল্লাহ বিন জাদান থেকে শুরু করে ওইখানে যারা এই কাজটা করেছেন তারা ছিল সবাই অমুসলিম কিন্তু অমুসলিম হওয়া সত্ত্বেও যদি কোনো ভালো উদ্বেগ সমাজের জন্য ভালো কাজ যে কেউ উদ্বেগ নেয় সে উদ্যোগের সাথে মুসলমানরা সব সময় ইয়া থাকবে জড়িত থাকবে এবং এটাতে ভূমিকা রাখবে এইটা মুসলমানের একটা মুসলিমদের একটা আহ নৈতিক আচরণ একটা কি বলে বুনিয়াদী আচরণ একই সঙ্গে মুসলিমদের সামনে কোনো অন্যায় হবে আর এটা মুসলিমরা সহজভাবে গ্রহণ করবে এটা হতে পারে না এই ব্যাপারে রসুলাম যেমন স্বীকৃতি দিলেন যে রস আসলামের মতো এরকম কোন পরবর্তী ঘটনা ঘটলেও সেটাকে সমর্থন করতেন একইভাবে আমরা পরবর্তী সাহাবিদের মধ্যেও দেখছিদের মধ্যে হোসেন সাথে হোসেন বিন আলী আলী বিন আবদুল মতালিব রাদিউল্লাহুর আলী বিন আবু তালিব রাজিউল সন্তান হোসেন রদি তার সাথে মদিনার গভর্নর ওয়ালিদ বিন উতবা বিন আবু সুফিয়ান আবু সুফিয়ানের নাতি ওয়ালিদ ছিল তো সে ছিল বদিনার গভর্নর তো সে হোসেন রাজিয়তাল কিছু জমি ছিল কে অন্যায়ভাবে দখল করে দখল করে সে তার ক্ষমতাকে অপব্যবহার করে ওইটাকে দখল করার চেষ্টা করে তো হোসেন রাজিয়া তিনি ওয়ালিদের দরবারে যান গিয়ে বলেন যে দেখো ভাই হয় তুমি আমার জমিকে আমাকে ফেরত দিবে যেহেতু গভর্নর আর সাহাবিরা তো ওই অঞ্চলে যেসব সাহাবিরা ছিলেন তারা ওই গভর্নরকে অ্যাসিস্ট করতেন সহায়তা করতেন সেই হিসাবে আবদুল্লাহ ইবিন জুবাই রাজানু সেই গভর্নর সাপোর্টে ছিলেন কিন্তু তিনি বলেন যে যখন আমি হোসেন রাজিয়াল প্রতি যে অন্যায় হইতেছিল এটা দেখলাম এবং হোসেন রাজি যখন বললেন যে আমি হেল্পফুল ফুদুলকে ডাক হেল্পফুল ফুদলে ডাক দিব অর্থাৎ রসু ইসলাম থেকে শুরু করে সেই জামানা সবাই যেভাবে অন্যায়ের বিরুদ্ধে সবাই ভলেন্টিয়ারিলি এক হয়েছে এটা ঠিক মানে গভর্নমেন্টের কোন অ্যাক্টিভিটি না কারণ গভর্নমেন্ট তো আসেই এবং ইসলামিক গভর্নমেন্ট ওইটা ইসলামিক গভর্নমেন্টের হেড ছিল তো এই সেই ওয়ালিদ ইসলামিক গভর্নমেন্টের হেড ছিল ওই অঞ্চলের হেড গভর্নর তার বিরুদ্ধে চলে যাওয়ার জন্য এটা ভলেন্টারলি অন্য মানুষদেরকে জড়ো করা এবং নৈতিকভাবে অন্যায় হলে সেই অন্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করা তো আব্দুল্লাহ জুবাইর রাজি তালন বলেন যে আল্লাহ কসম যদি ওয়ালিদ এবং এটার মধ্যে মীমাংসা হয় ওয়ালিদের এই ইস্যুটার ব্যাপারে মীমাংসা না হয় তাহলে আমি তলোয়ার বের করে নিব এবং হেল্পফুলের ডাকের অংশ ইয়া করব সারা দিব এবং সঙ্গে সঙ্গে পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে থাকবো প্রস্তুত আছে আব্দুল দুবাই যখনই কথা বললেন সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে মাসুয়ার বিন থেকে শুরু করে আব্দুর রহমান বিন ওসমান থেকে শুরু করে আরো অনেক প্রখ্যাত ব্যক্তি ছিলেন যারা একসাথে দলবদ্ধ হয়ে যান এবং হেলফুল ফুদুলের এই ডাকে সারা দেন তখন ওয়ালিদ চিন্তা করে যে সিচুয়েশন আসলে ঘটনা আসলে আমার হাতের বাইরে চলে যাচ্ছে তখন তিনি হোসেন পক্ষে তার পক্ষে তার ফয়সালা দেন আর হেলফুল ফুদুলের ঘটনা যে ব্যক্তির কারণে হয়েছিল ওই এ মক্কার মধ্যে যে ব্যক্তির ডাকের কারণে হেলফুল ফুদুল হয় তো সেই হেল্পফুল ফুদুল সেই জাবিদের স্বার্থ রক্ষা করে এবং তাকে তার মাল জড়ো করে দেয় ব্যবস্থা করে দেয় তো যে মুসলিমরা মুসলিমদের সামনে কোনো অন্যায় হলে এটাকে কখনো সহজভাবে গ্রহণ করবে না হয় সেটাকে হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করবে চাই সে হাত দিয়ে ঠেকাতে না পারলে জবান দিয়ে বলার ফেরার চেষ্টা করবে জবান দিয়ে যদি সে ফেরানোর তাকাত না রাখে শক্তি না রাখে তবে সে অন্তর থেকে এটাকে অবশ্যই ঘৃণা করবে এবং প্রতিহত করার চেষ্টা করবে এটা মুসলমানদের একটা মুসলিমদের একটা বুনিয়াদী সিফাত চাই সেটা যদি মুসলিম গভর্নমেন্টের বিরুদ্ধেও হয় হ্যাঁ গভর্নমেন্টের বিরুদ্ধে বিদ্রোহ করার ব্যাপারে অনেক ফেঁকি আহ আছে এগুলি অর্থ ওলামা কালাম ওলামাকামদের থেকে সিদ্ধান্তটা নিতে হবে কিন্তু তার অন্যায় কাজকে সমর্থন করা এটা কখনোই গ্রহণযোগ্য না চাই সে মুসলিম গভর্নরই হোক আর মুসলিম প্রেসিডেন্ট হোক আর মুসলিম অন্যায় কাজকে জীবনে নব পাওয়ার আগের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আহ রসলামের সর্বপ্রথম পেশা ছিল মেষ পালন মেষ পালন ছিল রস জীবনের সর্বপ্রথম পেশা আহ বলেন আল্লাহ কোন নবী পাঠাননি আল্লাহ তালা এমন কোনো নবী পাঠাননি যাদেরকে আল্লাহ মেশ চালক হিসাবে ব্যবহার মধ্যে এমন কোনো নবী পাওয়া যাবে না যাদেরকে দিয়ে আল্লাহ তালা মেশ পালন করেননি মেশ অর্থাৎ এইটা ঠিক রাখাল শব্দটা না এইটা রানাম গান শব্দ অর্থ কি গানাম শব্দের অর্থ হচ্ছে ভেড়া বকরি ছাগল এই টাইপের যে মিডিয়াম সাইজ প্রাণী এগুলিকে গানম বলে ঠিক স্টিজ ঘোড়া তারপরে উঠ গরু এই স্তরের না আবার মুরগি ছাগল মুরগি হাঁস এই টাইপের প্রাণীও না গনাম হচ্ছে গিয়ে ছাগলকেও গানম বলা হয় ভেড়া বকরি এগুলিকে ভেড়া মেষ এগুলিকেও গানাম বলা হয় তো রসলাম থেকে শুরু করে সমস্ত নবীদেরকে আল্লাহ মেষ পালন করছেন শুধু রাখাল না কিন্তু স্পেসিফিক থেকে শুরু করে বাকি সবাইকে এই ধরনের প্রাণীদেরকে লালন পালন করেছেন এটা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি আহ ওলামা কালামের ব্যাখ্যা থেকে আমরা যতটুকু জেনেছি তার মধ্যে থেকে দু একটা পয়েন্ট আমরা উল্লেখ করতে পারি এখানে একটা হচ্ছে কেন আল্লাহ তালা মেষ পালক হিসাবে গ্রহণ করেছেন তার মধ্যে একটা কারণ হচ্ছে দায়িত্বশীলতা মেষ পালনের মাধ্যমে মানুষের মধ্যে দায়িত্বশীলতা বাড়ে আহ উদাহরণ হিসাবে বলা যায় যে কোনো ব্যক্তি সে তিনটা চারটা পাঁচটা দশটা বা পঞ্চাশটা ছাগল মাঠে নিয়ে গেছে এবং এই ছাগলগুলিকে তার মালিকের কাছে পরের দিন এসে বা যেকোন যে সময় ফেরত দিতে হয় সেই ফেরত দেওয়ার সময় এগুলি আবার গনে গনে গনে গনে ফেরত দিতে হবে এই কথা বলা যাবে না যে ওই ছাগলটা ছিল না ওই ছাগলটা নিয়ে আসেনি না ওইটা এদিকে চলে গেছে ওইদিকে চলে গেছে এই জন্য ওকে ভেড়া বকরি বকরিকে নেক রেখে ফেলছে এইরকম কোন বাহানা দেওয়া যাবে না তুমি দশটা নিয়ে গেছো তুমি দশটা ফেরত দিয়ে যাবা তুমি একশোটা নিয়ে গেছো তুমি একশোটা ফেরত দিয়ে যাবা भेड़ा बकर बेपारे दोष देना कैम दुष्ट आशा जाए तुम कू तुम दायित्वीता पूरा उम्मार बेपारे रसूसलम के जबदिहि करते समस्त नबी दे के तरह उम्मार बेपारे जवाबदेह करते नबीरा नु, आल्लासे जबाबदिहितर बेपारे प्रचंड भाई भीत छे এই জন্য আল্লাহ তালা তাদেরকে একটা ট্রেনিং এর ব্যবস্থা করছেন যে আহ সে যে পশু পশুগুলি নিয়ে যেতে ব্যাপারে কেয়ারফুল হওয়া যত্নশীল হওয়া এবং এগুলির ব্যাপারে জবাবদেহিতা মাথায় থাকা তো এটাতে জবাবদেহিতা জবাবদিহিতার একটা ট্রেনিং হয়ে যায় আর রস আসলাম বলছেন বুখারি মুসলিমের একটা হাদিস তোমরা সবাই রাখাল তোমরা সবাই রাখাল এবং তোমাদের এই যা নামের ব্যাপারে তোমরা যেগুলি রাখাল সেগুলির ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে অর্থাৎ একজন স্বামী সে রাখাল তাকে জিজ্ঞাসা করা হবে তার পালের আছে আছে তার তার সন্তান স্ত্রী আছে তার পরিবার পরিজনের যা বাকিরা যারা আছে সবগুলির ব্যাপারে সে দায়িত্বশীল সে দায়িত্বশীল তোমরা সবাই দায়িত্বশীল তোমাদের দায়িত্বের ব্যাপারে যার যেসব সাবজেক্টের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে একই ভাবে একজন অফিসের হেড পুরো দায়িত্বশীল তার এই অফিসের সবকিছুর ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে একজন রাষ্ট্রপতি তার তারই দায়িত্বের ব্যাপারে জাতির ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে একজন স্ত্রী একজন স্ত্রী ঘরের ব্যাপারে দায়িত্বশীল বা সে যতটুকু এরিয়া মধ্যে বিচরণ করে অতটুকু এর ব্যাপারে সে দায়িত্বশীল এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তালা তাকে জিজ্ঞাসা করবেন অতএব এই দায়িত্বশীল হিসাবে সবচেয়ে বড় দায়িত্বশীল হচ্ছে নবী আহ তার উম্মার ব্যাপারে এবং উম্মার বাকিরা তাদের ছোট ছোট ব্যাপারে দায়িত্বশীল এই জন্য আল্লাহ এবং সমস্ত দায়িত্বশীলতা শেখানোর জন্য দায়িত্ব এবং এই কাজে নিয়োজিত করেছেন আরেকটা শিক্ষা হচ্ছে গিয়ে সবর ওরাম বলেন যে একজন রাখালকে অনেক বেশি সাবের হতে হয় এবং আম্বিয়া কেরাম ছিলেন সবচেয়ে বেশি সবরকারী সাথে যে আচরণ করেছে এবং রোস্লামের বর্ণাগুলি পাই এগুলি শুনলে কি করে মুসা আসলাম এগুলি সহ্য করে গেছেন এইটা আসলে একটা মানবীয় যোগ্যতার অনেক বাইরের জিনিস যেটা মুসা আসলাম সহ্য করেছেন এটা সবার পক্ষে সহ্য করা সম্ভবই না এত বেশি মুসার মাধ্যমে মৌজে প্রকাশ পেয়েছে যে দরিয়াকে পার করে নিয়ে আসছে মুসালাম সবাইকে নিয়ে দরিয়া পার হওয়ার পরে কিছুদিন পরে ওরা বা কিছুক্ষণ পরে তারা আবার গরু পূজা বাছুর পূজা শুরু করে দিয়েছে এবং বারবার তারা এইরকম আচরণ করতেছিল যেগুলি আসলে মুসাল্লাহলামের পক্ষে বরদাস্ত করা কখনই সম্ভব হতো না যদি না মুসাল আসলামকে দিয়ে আল্লাহ তালা আহ মেষ পালন করিয়া আগে করিয়ে নিতেন মুসালাম কত সময় মেষ পালন করেছে আলা ইসলামের মে মেয়েকে যখন মুসার বিয়ের সময় হয় সোয়েব আলাহাম তাকে প্রস্তাব দেন যে তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও তবে তোমাকে আট বছর আমার রাখাল হিসেবে থাকতে হবে আমার যে পশুগুলি আছে এগুলিকে আট বছর লালন পালন করতে হবে আর যদি তুমি আরো দুই বছর বাড়তি করো সেটাও সেটাও ঠিক আছে করতে পারো তো কোরআনে বলা হয়েছে আট বছর এবং বাড়তি দুই বছর কিন্তু ঠিক এটা উল্লেখ করা হয়নি যে মুস্তার আসলাম ঠিক কতদিন আহ মেষপালকের দায়িত্বটা পালন করেছেন তো রসুল ইসলাম এ ব্যাপারে আগ্রহী ছিলেন জানার ব্যাপারে তো তিনি জিব্রুল আসলামকে জিজ্ঞেস করলেন যে মুসার আসলাম আসলে কয়দিনের জন্য রাখাল হিসাবে দায়িত্ব দায়িত্ব পালন করেছেন তো জিব আসলাম বলেছেন যে তিনি সর্বোত্তমটা পালন করেছেন অর্থাৎ দশ বছর তো একজন ব্যক্তি যিনি দশ বছর মেষ পালনের দায়িত্ব পালন করেন এবং মজার ব্যাপার হচ্ছে তিনি মেষ পালনের দায়িত্ব পালন করেছেন কিন্তু তার আগে তার প্রফেশন কি ছিল মুসার আসলামের মুসার আসলাম ছিলেন ফেরাউনের পরিবারের অংশ ফের পরিবারে লালিত পালিত অর্থাৎ রয়্যাল ফ্যামিলি এবং ফেরাউন ছিল কত ক্ষমতাশালী এইটা আমরা কিছু হিস্ট্রি পড়লে আমি নিশ্চিত যে আমরা যারা আমাদের এই পরিবেশে বড় হয়েছি তারা কেউই ফেরাউনের মতো রাজকীয় এবং প্রভাবশালী পরিবার থেকে আসেনি কিন্তু আমাদের জন্য রাখালের দায়িত্ব পালন করাটা অনেক অনেক অনেক বেশি কঠিন আর মুসাল ইসলামের জন্য এটা কতটা কঠিন ছিল কিন্তু তিনি এই কঠিন দায়িত্বটা ১০ বছর থেকে ধৈর্যের সাথে শয্যের সাথে পালন করেন যার ফলে আল্লাহতালা তাকে এই ধরনের যোগ্যতা দান করেছেন যে তার উম্মার বনি ইসরায়েলের চরম অবদ্ধতাতেও তিনি সবর্তার করেছেন এবং আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করতে পেরেছেন তো এইটা একটা যোগ্যতা যেটা আল্লাহতালা মেষ পালনের মাধ্যমে তাকে দান করেছেন আরেকটা উদাহরণ হচ্ছে নোয়াল ইসলামের ঘটনা নুয়াল ইসলাম দীর্ঘ ৯৫০ বছর একই গোত্রকে তার এক তার গোত্রকে দীর্ঘ ৯৫০ বছর টানা দাওয়াত দিয়েছেন এবং দাওয়াত দিতেই থেকেছেন তারা কেউ কানে আঙ্গুল দিয়ে নুয়াল ইসলাম থেকে দূরে সরেছেন কেউ মাথায় ঘুমটা দিয়ে দূরে সরে গেছেন কাপড় চাদর দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করেছেন অ্যাভয়েড করার চেষ্টা করেছেন আমরা দাওয়াত কাউকে দাওয়াত দিতে গেলে খুব বিরক্ত হয় মানুষ নামাজের কথা বারবার নামাজের কথা বলতেছেন বারবার এটা বলতেছেন সেটা বলতেছেন বিরক্ত হয় মানুষ অ্যাভয়েড করার চেষ্টা করে তো নোয়াল ইসলামকে মানুষ অ্যাভয়েড করার চেষ্টা করছেন কানে আঙ্গুল দিয়েছেন মাথায় কাপড় দিয়ে ঢাকার চেষ্টা করছেন নোয়াল ইসলাম ধারাবাহিক ভাবে হারা ও সাহা হারা আমি আমার কমকেই আল্লাহ রাতেও দাওয়াত দিয়েছি দিনেও দাওয়াত দিয়েছি প্রকাশ্যে দাওয়াত দিয়েছি গোপনে দাওয়াত দিয়েছি আমি দাওয়াত দিতেই থেকেছি দিতেই থেকেছি বছর চিন্তা করা যায় নয়শো পঞ্চাশ বছর আমরা নব্বই বছর হচ্ছে নিরাপত্তা বিধান করা নবীরা তাদের উম্মার ব্যাপারে অনেক বেশি রক্ষণশীল সচেতন যত্নশীল যত্নশীল ছিলেন যে কোনো রাখাল তার পালের ব্যাপারে তার যে মেষপাল মেষপালের ব্যাপারে যথেষ্ট যত্নশীল হয় এবং অনেক উপর থেকে দেখে অনেক কেয়ারফুলি দেখে যে কোথাও থেকে বিপদ সামনে আসে কিনা এইটার ব্যাপারে সবসময় সচেতন থাকেন এবং ভেড়া বকরিগুলি খুব অসচেতন থাকলেও সেই রাখালকে সবসময় সচেতন থাকতে হয় আহ রস্লাম একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে একবার মদিনায় রাতের বেলা দূর থেকে শোরগোল শোনা যাচ্ছিল কোন একটা শোরগোল শোনা যাচ্ছিল তো সাহাবিরা বিশেষ করে গ্রামের মানুষরা এই ব্যাপারে খুব সচেতন হয় কোথাও একটু কুকুর ডাক দিলে কান সজাগ করে ফেলে কুকুর ডাকতেছে কোথায় কি হচ্ছে তো গ্রামের মানুষ তোমরা মদিনার মানুষ ছিলেন এনার সবাই প্রস্তুতি নিয়ে লাঠি সোটা নিয়ে বা তলোয়াটলো নিয়ে বাইরে আসলেন দৌড়ে দৌড়ে এসে মদিনার যখন বাইরের দিকে আসতেছেন দেখলেন যে রসুল ইসলাম ব্যাক করতেছেন অর্থাৎ রসুলাম তাদের অনেক আগেই सबकि इन्भेस्टिगेट करते हैं प्रबलेम नहीं समस्या नहीं असुविधा नहीं निश्चित करल अर्थात तरह कम्यूनिटर बेपारे रसुल्लम सहबीरा फास्ट हवा सत्ते स्मार्ट था सत्वे रसुल्लम के देखलेंगे रसुलगेट कर ফিরে আসতেন তো রসু ইসলাম ছিলেন এবং সমস্ত নবিয়া ইসলামরাই তাদের উম্মার ব্যাপারে তাদের কমিউনিটির ব্যাপারে যত্নশীল ছিলেন কোন রকম থ্রেড সামনে আসলে কোন রকম অ্যালার্ম হইলে তারাই সবসময় আগে চলে আসতেন এবং আগে কেয়ার ইয়ে করতেন টেক কেয়ার করতেন জিনিসটাকে তো এই জিনিস এইটা তৈরি হয় হচ্ছে গিয়ে কেয়ার থেকে আর মেষ পালনের মাধ্যমে মেষের ব্যাপারে তার সাবজেক্টের ব্যাপারে মানুষের অনেক বেশি কেয়ার তৈরি হয় এবং রসলাম আমাদের ব্যাপারে শুধু সেই সময়কার ইমিডিয়েট ট্রেড যেগুলি আছে একদম সম্মুখ যে ট্রেডগুলি আছে এগুলি না পরবর্তীতে আমাদের যেই ধরনের সম্ভাবনা থাকতে পারে বিপদের সম্ভাবনা থাকতে পারে এই ব্যাপারেও সতর্ক করেছেন আমাদের রসু আসলাম দাজালের ব্যাপারে সতর্ক করেছেন আমাদেরকে পরবর্তী ফেতনাগুলির ব্যাপারে সতর্ক করেছেন এবং রসুল বলেছেন যে এমন কোন নবী নেই যারা আমার মতো করে তোমাদেরকে দজদালের ব্যাপারে সতর্ক করেছেন যদি আমার জামানায় দজাল চলে আসে আমি নিজে তাকে দেখে নিব সামলে নিব আর যদি আমার পরে তোমাদের ব্যাপারে তোমাদের সামনে দাজদাল আসে তবে সেই ব্যাপারে আমি তোমাদের সতর্ক করে গেলাম तो नबीराय केयरफुल हारदी हवा और तर बेपारे जत्नशील हवा रक्षणशील हवा अल्लाह तेषपालक हिसाब से उल्लेख्य कारण हम दूरदर्शित मेषपालक लंग साल जरा लेंस नहीं क्या करें त वाइड लेंस टेल्स लम्बा लेंस फोकाल बीस अनेक दूर पर्त देखते पारे। फोकल कम तड देखते क्योंकि दृष्टिसीमा दूरत कमे जाए तो एक मेषा छागल डिसएडान्टेजा कर्त वाइड लेंस खुबी क्षीण दृश्य दृष्टि अनेक दूर पर्तना आट्ट हल एंगू तीचे देखे अर्थात मटी मात्र फिट चोख थे, थे सेंसर गुली हम दु फिट मटी फिट कतट डिस्टेंस देखते तरह चोखे लेंस देखने बुझते कतटूक देखते मानुष साधारण चे हाइट अनेक बेसिंग मानुषर चोख हम एप्रक्सीमेटी फिफ्टी एम एम মিলিমিটার লেন্স আল্লাহলি তো এইটা দিয়ে সে বেশ ভালো দূর পর্যন্ত দেখতে পারে ভেড়া বকৃ অনেক দূর পর্যন্ত দেখতে পারে তার উপরে ইন্টেলিজেন্স দিচ্ছে আল্লাহ তালা দিমাগ দিচ্ছেন আল্লাহ মানুষকে সে উচ্চ কোনো একটা টিলার উপরে বসে তারপরে সে দূরের নাড়া যারা দেখে বুঝতে পারে কোথা থেকে কোন থ্রেডটা আসতে তো এইটা দেখে মানুষকে মানুষের বিচক্ষণতা যা দিয়েছে আল্লাহ এইটা দিয়ে সে তার পশুগুলিকে হেফাজত করার চেষ্টা করে তো নবীদেরকে আল্লাহ বিশেষ বিচক্ষণতা দান করেছেন আমরা আমাদের বুদ্ধিমত্তা দিয়ে আমাদের চোখ দিয়ে যতটুকু দেখতে পাই আল্লাহতালা নবীদেরকে তার চেয়ে বেশি দেখার তফিক দান করেছেন এবং যার ফলে আল্লাহ আহ বিশেষ জ্ঞান দ্বারা নবীরা আখেরা পর্যন্ত দেখতে পারেন পরবর্তীতে কি হচ্ছে এগুলি সম্পর্কে জানেন একটা উদাহরণ আছে বলেছেন রসুলাম সাহাবিদেরকে বলেছেন তোমাদের এবং আমার মধ্যে উদাহরণ হচ্ছে সেই সেই রকম যে তোমরা যখন রাতের বেলা কোন প্রদীপ জ্বালানো হয় আর সেই প্রদীপের মধ্যে দূর থেকে পোকা মাকড়রা ঝাঁপিয়ে পড়ে আগুনের মধ্যে পোকা মাকড় অনেক শর্ট সাইটেড হয় তাদের চোখ একদম অল্প দূরত্ব দেখতে পারে তো যখন দূরে আলো জ্বলে আলোটাকে আগুন না কি এটা তারা বুঝতে পারে না শুধু একটা সোর্স বুঝতে পারে ব্লার থাকে তো ওই সোর্সের দিকে আগে থাকে আলোর আলোর দিকে আগে থাকে এবং একটা সময় আগুনের মধ্যে ঝাঁপাই পড়ে তারা বুঝতেই পারে না যে এটা তাদের জীবনকে ধ্বংস করে দিবে এবং আমরা ওই আসলে এক একটা তোমাদের এবং আমার মধ্যেকার উদাহরণ হচ্ছে এরকম যে তোমরা আগুনের দিকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছো যেমনটা পোকামাকড় আগুনের দিকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে আর আমি তোমাদের পিছন থেকে কাপড় চেপড় টেনে ধরে তোমাদেরকে জাহার নাম থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে এবং তোমরা আমার কাছ থেকে নিজেদেরকে ছুটে নেওয়ার চেষ্টা করতেছ তো আমার আর তোমাদের মধ্যেকার তফাত হচ্ছে এরকম তো রসস আসলাম জানেন সামনে কি হচ্ছে এবং নবীরা জানতেন সামনে কি হচ্ছে এই জন্য নবীরা উম্মাকে তাদের অধীনস্থ যে উম্মা ছিলেন তাদেরকে হেফাজত করার জন্য কখনো কখনো স্টেট ফরোয়ার্ড মেসেজ দিতেন একদম মানে স্পষ্ট মেসেজ দিতেন অনেক ঘোরালো প্যাচার অনেক সফিস্টিকেটেড অনেক জটিল শব্দ ব্যবহার করতেন না সরাসরি কথা বলতেন একটা এক্সাম্পল দেওয়া যায় কোনো একজন অন্ধ ব্যক্তি কোনো একটা গর্তের সামনে বসে দাঁড়িয়ে আছে পাহাড়ের কোনো একটা গর্তের সামনে দাঁড়িয়ে আছে এবং সে সামনে আগাচ্ছে এই অবস্থায় আমি বা আপনি যদি ওইখানে থাকি আমরা কি করব। মাত্র একটা বা দুইটা কদম দিলেই ওই অন্ধ ব্যক্তি গর্তে পড়ে যাবে ওই অবস্থায় আমি কি করব ওই অবস্থায় কি আমি তার সাথে অনেক তাত্ত্বিক বয়ানের মধ্যে চলে যাব নাকি আমি জাম্প করবো চিৎকার করব এবং তাকে আঁকড়ে ধরার চেষ্টা করব অথবা বলবো যে সাবধান থেমে যান কোন একটা স্ট্রেইট ফরওয়ার্ড মেসেজ এইটাই দিব এইটাই হচ্ছে বুদ্ধিমত্তা তো নবীরা সবসময় নবীদের দাওয়াত ছিল একদম স্ট্রেট ফরোয়ার্ড সহজ এবং সহজবদ্ধ সব ধরনের মানুষরা বুঝবেন এবং এই দাওয়াতের মধ্যে কোন ঘুরপাক নেই পেঁচানো কথা নেই সহজ কথা যেটা খুব সাধারণ মানুষ থেকে শুরু করে একদম বুদ্ধিমত্তার দিক থেকে অনেক উচ্চ শ্রেণীর লোকরাও সহজভাবে বুঝতে পারে তো রসুল একবার মেম্বারে দাঁড়িয়ে বলছিলেন আঞ্জার তুকন্নার তুকার আনজার তুকুমুন এত বেশি বলতেছিলেন যে জোরে বলছিলেন যে মসজিদের বাইরে বাজার থেকে মানুষ রসুল ইসলামের এই সব কথা শুনছিলেন মানে কি আমি তোমাদেরকে আগুনের ব্যাপারে সতর্ক করছি আমি তোমাদেরকে আগুনের ব্যাপারে সতর্ক করছি আমি তোমাদেরকে আগুনের ব্যাপারে সতর্ক করছি সাবধান হয়ে যাও জাহান নামের আগুন থেকে সাবধান হয়ে যাও জাহান নামের আগুন থেকে এটাকে আপনি বাংলা ভাষা যেভাবে অনুবাদ করতে চান তো এইটা হচ্ছে রসুল ইসলাম থেকে শুরু করে সমস্ত নবীদের আহ দূরদর্শিতার কারণে উম্মাকে হেফাজত করার চেষ্টা করা এবং কখনো কখনো তার মেষ পালক মেষকে আঘাত করে হয়তো খুব জোরে আঘাত করা সম্ভব না কারণ এত দুর্বল এরকে খুব জোরে আঘাত করা যায় না কিন্তু হালকা আঘাত করেন যাতে সে পালের সাথে থাকে এবং কোন রকম দূরে না চলে যায় তো এই জন্য আল্লাহ তালা এই দূরদর্শিতা এবং দূরদর্শিতাকে ব্যবহার করার প্রক্রিয়া এবং প্রয়োগিক যে ব্যবস্থাপনা এইটাকে শিখানোর জন্য আল্লাহ তালা বেশিরভাগ নবী সমস্ত নবী আল আসলামদেরকে মেষ পালনের দায়িত্ব আহ দান করেছেন আর এটা হচ্ছে সিমপ্লিসিটি সারল্য বা সাদামাটা সাদামাটা জীবন প্রত্যেক নবীর জীবন ছিল সাদামাটা এমন কি ইউসুফ আল ইসলাম যিনি পরবর্তীতে আজিজুল মিসর এর দায়িত্ব পান অর্থাৎ প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী মিশরের প্রধানমন্ত্রী হল। তারপরে দাউদ আল ইসলাম যিনি কিং ছিলেন রাজা ছিলেন সোলেমান আল ইসলাম ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় বাদশা সোলাইম আসলাম এত বড় বাদশা বাদশাহী আল্লাহ আর কাউকে দিবেন না তেমন পর্যন্ত আর কাউকে দিবেন না এটা আল্লাহ তাল কাছে সালামা আসলাম চেয়েছেন আল্লাহ তালা দান করেছেন তো এত বড় বাদশাহী থাকা সত্ত্বেও তাদের জীবন ছিল খুবই সিম্পল পোশাক আশাক চলা চাল চলন খাওয়া খাদ্য সাধারণ ছিল এই সাদামাটা জীবনের মধ্যে আসার জন্য মেশ পালনের চেয়ে বড় আর কোন ট্রেনিং হতেই পারে না আমরা যদি আজকে চেষ্টাও করি যে আমি ত্রিশটা মেষকে চড়াবো চড়ানোর জন্য যে অঞ্চলে আমার যেতে হবে সেই অঞ্চলে আমি আমার লেমোজিনকে নিয়ে যেতে পারছি না আমি আমার ফ্রিজ এয়ার কন্ডিশন এগুলি নিতে পারছি না অর্থাৎ আমি আমার জীবনের শুধু ন্যূনতম যে প্রয়োজনগুলি আছে এই প্রয়োজন মেটানোর জিনিসগুলি শুধু নিয়ে যেতে পারবো খুব বিলাসবহুল জীবন আমার পক্ষে করা সম্ভব না এবং যখন আমি মেষ পালনের জন্য জমিনে থাকবো তখন ঝড় বৃষ্টি সবকিছু আমাকে সামনাসামনি করতে হবে এবং এটার জন্য বড় বড় প্রাসাদও আমি নিয়ে যেতে পারছি না তো এইটাতে হয় কি মানুষের মধ্যে আহ তৈরি হয় সারল্য তৈরি হয় সাদা মাটা জীবন জীবনযাপনে অভ্যস্ত হওয়া তৈরি হয় এবং রসুল ইসলাম থেকে শুরু করে সমস্ত নবী ইসলামরা তাদের অঞ্চল থেকে হিজরত করেছেন নিজের অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলে গেছেন অন্য মানুষের সাথে চলেছেন অন্য রকম অবস্থা দেখেছেন রকম প্রাকৃতিক অবস্থা সোশ্যাল অবস্থা সামাজিক অবস্থা এগুলি দেখেছেন এবং এগুলির সাথে খাপ খাইয়ে চলা তাদের জন্য সহজ হয়েছে খুব রসদাম তাকে মক্কা থেকে মদিনায় চলে যেতে হয়েছে অথচ রসদুলাম খুব ট্যুরিস্ট টাইপের লোক ছিলেন না যে খুব ঘুরে বেড়াতেন এবং লোক ছিলেন না এবং রসাম নিজের মক্কা এলাকা থেকে খুব অল্প কিছু জায়গাতেই গেছেন সিরিয়াতে গিয়েছিলেন এবং খুব অল্প জায়গাতে গেছেন খুব বেশি দূরে রসলাম যাননি কিন্তু তাকে পুরো অঞ্চল ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনা চলে এসে তো আসতে হয়েছে এবং মদিনার মানুষের সাথে জীবনযাপন করতে হয়েছে তাকে মদিনা থেকে পরে বিভিন্ন জায়গায় যুদ্ধের জন্য তাকে যেতে হয়েছে এবং সেই অঞ্চলগুলি এবং সেই অবস্থাগুলিকে बोले, खाप खाइए चलते मुसाइल क्षेत्र जीवन टाइम चलमान जीवन मध्य नकल नकल मान बूव कर एक जगह माइग्रेट कर मानस अवस्थान के परिवर्तन कर सदा मटा जीवन मध्य চলে অবস্থা হয় আমি নিজে বিভিন্ন ট্যুরিস্টকে দেখেছি বিভিন্ন দেশের ইটালিয়ান একটা টুরিস্টকে আমি দেখেছি ইন্ডিয়াতে সে খালি পায় হাঁটত পায়ের মধ্যে অনেক ব্রেসলেট সে খালি পায় আমরা একসাথে দিল্লি পর্যন্ত একসাথে সফর করেছি আমি তাকে জিজ্ঞেস করলাম তার জীবনটাকে বোঝার চেষ্টা করলাম ইটালিয়ান ছেলে তো সে বলল যে আমি বছরের এই কয়েকটা মাস ঘুরে বেড়ে खुब सामान्य मध्य मोटा जिसप्र जरूरी बाकी सबकू तीन खुबी सीम्पल टाइम लागले की टा लगने गए प्लेटलेट ढुए एक बेला खावर हो जा তো টুরিস্টদের দেখছে আমি একজন ট্যুরিস্ট কে দেখেছি হচ্ছে সে প্রায় একটা মাস একটা হোটেল হোটেলে না এটা কোন একটা স্টার হবে আর কি ওই স্টার হোটেলের মধ্যে চাকরি করত এবং আমার সাথে পরিচয় হয় তো সে আমাকে বলেছে আমি বললাম যে তুমি এখানে কি করতো আসলে আমি আইস কি ট্রেনিং দেয় স্কুলে এবং ওইটার স্যালারি অনেক ভালো তো ওইটা দিয়ে কিন্তু ওইটা হচ্ছে মাসে বছরে মাত্র তিনটা মাস আমি করতে পারি ওই সময় স্নোটা ওইখানে ভালো থাকে তার বাকি সময়টা আমি সারা দুনিয়া ঘুরে বেড়াই স্পেশালি এই অঞ্চলগুলিতে ঘুরে বেড়ায় তো আমি বললাম যে তো ঘুরে বেড়াতে গেলে তোমার ওই এক্সপেন্সিভ হয়ে যায় অত টাকায় হয়ে যায় হ্যাঁ হয়ে যায় কিন্তু মাঝে মাঝে আমি বিপদে পড়ে যাই যেমন এখন আমার টাকা শেষ এখন আমি কি করব এখন আমি একটা মাস এখানে ডিউটি দিতেছি ডিউটি দিয়ে কমসে এক মাসের খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে আর কিছু টাকা জমবে যে টাকা দিয়ে আমি পরে স্টেশনে চলে যাবো তো আমি যতজন দেখেছি আমার জীবনে আলহামদুল্লা যতজনকে দেখেছি প্রত্যেককে দেখেছি তাদের সাথে একদম মানে পোর্টেবল এবং তাদের সাথে সিম্পল লাইফ লাইফে কোনো জটিলতা কিছু নেই এবং অনেক কিছু নিয়ে তারা মুভ করে না তো যারা রাখাল तर ठीम नहीं जत हालका तो रखा आल्ला सबसे बेस्टेस नबी बालादरतरा एन जो जमाना पार करते हम दफ कंक्रिट আহ কৃত্রিম একটা জামানা এবং কংক্রিটের একটা জামানা আমরা আমি কিছুদিন আগে আমার এক ভাইয়ের নোখ নোখ কেটে কেটে ডিব্বার মধ্যে জমা করতো কারণ এগুলিকে দাফন করবে দাফন করার জন্য তো ঘরের সব বাচ্চা বাচ্চা স্ত্রী যারা যারা নোখ কাটে ওই ডিব্বার মধ্যে রেখে দেয় একটা সময় পেলে আমি পানিতে ফেলে দিব অথবা দাফন করে ফেলব। মজার ব্যাপার হচ্ছে ঢাকা শহরে ঢাকার কথা বলতেছে ঢাকা শহরের মধ্যে ওই সময় আমি ওই এলাকাতে তাফোন করার মতো মাটি খুঁজে পাইনি এটা আপনাদের কাছে খুব বেশি জটিল মনে হতে পারে কিন্তু চেষ্টা করে দেখেন তো এটা হচ্ছে ঢাকার অবস্থা ঢাকার অবস্থা আর যেগুলি আরো উন্নত বিশ্ব কথা যদি চিন্তা করে দেখেন আরো উন্নত জায়গা যেখানে আসলে কনক্রিট ছাড়া মাটি খুঁজে পাওয়াটা ডিফিকাল্ট আমরা এখন কৃত্রিম এক জামানায় পার করতেছি কৃত্রিম এক জগতের করতে চলে যাচ্ছি এই কৃত্রিম জগৎ আমাদেরকে কৃত্রিম এবং এগুলির প্রভাব আমাদের মধ্যে আছে আমরা কাকে হাই বলতে হবে কাকে হেলো বলতে হবে কীভাবে বলতে হবে বললে সে কনভিনসড হয় এইটার দিকে আমরা সবসময় ইমিটেট করার চেষ্টা করি এবং আমাদের জীবনে জড়তা এবং অভিনয় যতটা বেশি আছে আমরা कृत्रिमता बड़िए प्र मान कि मूल आचरण सबल आचरण मध्य क्या हारे जा रहा जो बेसि प्रकृत प्रकृतर अंश यही पहाड़ जमीन शुरू करा एस्ट्रोनमी नहीं पढ़ाशुना तर बडी तेल आयरन আমার বডিতে পার্টিক আয়রন তৈরি হওয়ার যে পার্টিকেল এই পার্টিকেল তৈরি হওয়ার জন্য যে টেম্পারেচারটা দরকার ঐটা সূর্যের একদম কোর এরিয়াতে আছে। অথবা কোনো সুপার নোভা প্রচন্ড টেম্পারেচার হয় সেই টেম্পারেচার মধ্যে আছে টেম্পারেচার হইলেই তখন এই পার্টিকেলটা তৈরি হয় যেটা থেকে আমরা আয়রন পাই তো এই পার্টিকেলটা কোথায় তৈরি হয়েছে এবং সেই পার্টিকে ছড়ায় এখন আমার শরীরে এবং আমার শরীরে যে খাবারগুলি আসতেছে সেগুলি কোনো না কোনো গাছের মধ্যে এখন ঝুলে আছে সেইটা আমার শরীরে আসছে এবং আমার শরীর থেকে এটা মাটিতে আবার চলে যেতেছে এবং আমি যখন মাটিতে মিলিয়ে যাব তো উই আর পার্ট অফ দিস ক্রিয়েশন এবং এই ক্রিয়েশনের ব্যাপারে আমরা যত কাছে থাকবো আমরা এটার সাথে কৃত্রিমতা বর্জিত হব ইনশাল্লাহ এবং প্রাকৃতিক হব যার ফলে আল্লাহ তালা কোরআনের মধ্যে বারবার সূর্যের কথা বলেছেন চন্দ্রের কথা বলেছেন তারকা রাজির কথা বলেছেন আকাশের কথা বলেছেন পাহাড়ের কথা বলেছেন সমুদ্রের কথা বলেছেন এবং আমাদেরকে বার বার প্রকৃতির দিকে ফিরিয়ে নিয়ে এসেছেন কারণ কি কারণ হচ্ছে এই পুরা কায়নাথ এই পুরা সৃষ্টি জগত এই সবকিছু আল্লাহ তালার কুদ্রতের নিশানি অর্থাৎ এগুলি হচ্ছে আল্লাহ তালা যোগ্যতার চিহ্ন ইারা করতে বলেছেন যে দেখো দেখো আল্লাহ ইশারা করেছেন যাতে প্রকৃতির দিকে আমরা ইশারা করি এবং নজর দেয় এবং চিন্তা ভাবনা করি এবং আল্লাহ তালা এই প্রকৃতির মালিককে আমরা চিনে এই জন্য রাখালরা বিশেষ করে ইয়ারা পালকরা এরা প্রকৃতির খুব কাছে থাকে বৃষ্টি হয় একটা কাপড় দিয়ে বৃষ্টির মধ্যে ভিসতে থাকে তারপরে রৌদ্র থাকে প্রচন্ড রদ্র এই রৌদ্রের মধ্যে তারা বসে থাকে এবং এই প্রকৃতির সাথে তাদের একটা টিউন হয়ে যায় একাত্ম একটা অবস্থা তৈরি হয় তো এইটা অনেক বেশি উপযোগী নবী হওয়ার জন্য অনেক বেশি উপযোগী যে সে প্রকৃতির সাথে মিশে থাকবে এবং ডাউন টু দা আর্থ বিনয়ী হবে এবং তার মধ্যে কৃত্রিমতা থাকবে না এটা নবী হওয়ার জন্য একটা শর্ত নবী হওয়ার জন্য না নবীদের প্রত্যেকের একটা বৈশিষ্ট্য এবং একজন ভালো দায়ী হওয়ার জন্য এটা একটা শর্ত যে আমরা অনেক বেশি প্রকৃতির কাছে থাকবো এবং আমরা অনেক বেশি অকৃত্তিম হব কৃত্রিমতা বর্জিত হব এই জন্য আল্লাহ তালা নবীদেরকে নবীদেরকে মেষ পালক হিসাবে দায়িত্ব দিয়ে ট্রেনিং করেছেন আচ্ছা এইবার প্রশ্ন আসে যে মেষ পালক কেন রয়াল গান কেন আহ উঠ পালক হতে পারতেন অথবা গরু গরুর রাখাল হতে পারতেন কাউবয় হ্যাঁ অথবা ঘোড়ার ইয়া হতে পারতেন পালক হতে পারতেন সব না হয়ে কেন রয়াল গানাম মেষ পালক তো কেউ কেউ বলতে পারেন যে না আরোরা তো গরু পালে না হ্যাঁ আরোরা গরু পালে না কিন্তু আরোরা তো উঠ পালে অথচ রসুল ইসলাম উঠ পালক ছিলেন না এবং কোন রবি উঠ পালক ছিলেন না আর রসলাম এর জামানায় আরবরা ঘোড়া পালতেন ও রসুস্লাম ঘোড়া পালক ছিলেন না এবং অন্য ঘোড়া পালক নবীরা হ্যাঁ ঘোড়ার প্রতি ভালোবাসা ছিল ঘোড়া পালতেন কিন্তু ঘোড়া এক জিনিস আর ঘোড়াকে অর্থাৎ ঘোড়াকে ঘোড়ার রক্ষণাবেক্ষণের অর্থাৎ ঘোড়ার রাখাল হওয়া যেটাকে আমি বলতে পারি আমি জানি না শব্দটা ঠিক হলো কিনা এর এইটা হওয়া এটা ডিফারেন্ট জিনিস একটা ঘোড়া আমি পালতে পারি যেমন আমরা পেট অর্থাৎ বেয়াল পালি গরু পালি ছাগল পালি কিন্তু আমরা ঠিক রাখাল এটাকে রাখাল বলে না যে বহু গরুকে একসাথে পালে যে অনেক ছাগলকে একসাথে বলে তাকে রাখাল বলে তো রসুল কখনো উট পালক ছিলেন না রসু আসলাম কখনো ঘোড়া পালক ছিলেন না রসলাম রসু আসলামের গাধা ছিলেন রসু আসলামের অধীনে তো রসু আসলাম গাধা পালকও ছিলেন না রসুল আসসালাম ছিলেন মেষ পালক এবং সমস্ত নবীরা মেষ পালক ছিলেন কারণ কি কারণ হচ্ছে আমাদের প্রফেশন আমাদের পেশা আমাদের ক্যারেক্টারিস্টিক্স আমাদের বৈশিষ্ট্য আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে প্রভাব ফেলে এবং আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যও আমাদের পেশার মধ্যে প্রভাব ফেলে আহ আপনারা যদি দেখেন যে কোরবানি ঈদের সময় আমরা তো ঢাকায় যারা থাকি তারা জানি যে কোরবানি ঈদের সময় প্রচুর গরু আসে ঢাকা শহরে গরু দেখতে আমরা রাস্তায় বেরিয়ে পড়ি রাস্তায় দেখি প্রচুর গরু আসে এবং আমরা দেখি রাখালরা বা যে লোকরা গরুগুলো নিয়ে আসে গরুকে কি বেদমভাবে পিটা দেয় आघात कर दे प्रायस क्योंकि अपना कैसे रखा बकरी के बाड़ी दीते कहीं कारण करा कारण हमारा उठ पाले जैसालमिर शुरू कर इंडियन सबकिन अंगे अथवा पाकिस्तान अथवा विभिन्न जगह उठा क्या जरा उठ पाले ते के देखार सौभाग्यमार তো এদেরকে আমি দেখেছি একটু রুহ আচরণ করে একটু নিষ্ঠুর প্রকৃতির এবং তারাও যখন আহ উটকে আঘাত করে উটকে প্রচন্ডভাবে আঘাত করে এর একটা কারণ হচ্ছে উট খুব অ্যারোগেন প্রাণী খুবই দাম্ভিক প্রাণী উটকে যদি প্রচন্ড শক্তি দিয়ে জয় না করা হয় তাহলে উট আপনার থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করবে উট আপনার থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করবে আপনাকে করে। এবং গরুকে প্রচণ্ড আঘাত না করলে ঠিক ওই আউটপুটটা পাওয়া যাবে না কিন্তু ছাগলকে বকরিকে কেউ আঘাত করে না কারণ ছাগল তেরিং বিড়িং করে ছাগল এদিক সেদিক করে কিন্তু ছাগলকে আঘাত করলে ছাগল মারাই যাবে তো আল্লাহ তালা এমন এক প্রাণীর রাখাল হিসাবে নবীদেরকে বাসাই করেছেন যারা এই এদের যন্ত্রণা ভোগ করবে কিন্তু এদেরকে কোন রকম যন্ত্রণা দিবে না এবং এদেরকে যন্ত্রণা দেওয়ার মতো মানুষ খুব দুর্বল মানুষকে যদি নবীরা খুব কঠিন করে দিতেন তবে মানুষের জন্য এটা নবীদেরকে অনুসরণ করা অনেক কঠিন হতো আর মানুষের যন্ত্রণাগুলি নবীরা সহ্য করেছেন কিন্তু মানুষদেরকে ওইভাবে যন্ত্রণা দেন নাই এই সমস্ত যন্ত্রণাগুলি নবীরা গ্রহণ করেছেন এই জন্য নবীদেরকে আল্লাহ উঠ পালক করেননি উট পালক করলে অনেক কঠোর হতে হতো তারপরে ঘোড়া পালন করলে গরু পালন করলে যে এক একটা পেশার সাথে এক একটা বৈশিষ্ট্য আছে যেটা ব্যক্তিত্বর মধ্যে প্রভাব ফেলে একজন ডাক্তার তার ব্যক্তিত্ব একজন ইঞ্জিনিয়ার তার ব্যক্তিত্ব একজন প্রফেসর তার ব্যক্তিত্বের মধ্যে পরিপূর্ণ আলাদা আলাদা ব্যক্তিত্ব আপনি বুঝতে পারবেন একজন শিক্ষক সে অনেক সিনিয়রের সাথে কথা বলতেছে অথচ সিনিয়রকে তার সঙ্গীকেও সে এমন ভাবে ট্রিট করতেছে যেন সে তার ছাত্র যত প্রফেসর আছে ইউনিভার্সিটির আপনারা দেখবেন যে তাদের ভাষা ভাব ভাবভঙ্গি এগুলির মধ্যে অনেক বেশি মার্জিত এবং উন্নত শব্দচয়ন এইটা তাদের মধ্যে দেখা যায় আবার যারা লেখক সাহিত্যিক তাদের মধ্যে আরেক রকম আচরণ দেখা যায় তো এইটা তাদের পেশা তাদের ব্যক্তিত্বের মধ্যে এটা প্রভাব বিস্তার করেছে এইরকম ভাবে মেষ পালকের উপরে তার ব্যক্তিত্ব ব্যক্তিত্বের উপরে মেষ পালকের উপর তার পেশার প্রভাব পড়েছে এবং গরুর রাখালের গরুর রাখাল এবং উটের রাখাল এদের উপরে এইটার প্রভাব পড়ে তো আল্লাহ তালা বাছাই করেছেন সর্বোৎকৃষ্ট বাছাই আর যে ব্যক্তিত্বটা দরকার যে নমনীয়তাটা দরকার যে দরদটা দরকার আপনি একটা ছাগলকে খুব জোরে আঘাত করবেন না যতই ছাগল আপনার কথা অবাধ্য করুক অবাধ্য হোক এটাকে আপনি চেষ্টা করবেন দরদ তার সঙ্গীদের ব্যাপারে তো নবীদের জন্য এটা একটা চূড়ান্ত প্রয়োজনীয় বৈশিষ্ট্য তো আল্লাহ তালা এই বৈশিষ্ট্য তাদেরকে পালনের মাধ্যমে দান করেছে না এবং নবীরা আ এই ব্যাপারে তাদের উম্মাকে সতর্ক করেছেন মেষ পালকের ব্যাপারে মেষ পালকরা চেষ্টা করে তাদের পুরা মেষগুলিকে এক জায়গায় রাখা দলবদ্ধ করে রাখা কারণ নেক্রেরা পুরো দলের উপরে কখনো আক্রমণ চালায় না দল থেকে যারা একটু দূরে আছে তাকে আক্রমণ চালায় এই জন্য পুরো উম্মাকেও दल केयान छो मेरे ना जो अनेक थ्रेट थे, के थे, के थे, थे, आ, थे, थे के उम्मा के बाँचानबीर छोड़ सोबानदी सोबानदी